আলহামদুলিল্লাহ আমরা হাদিস শরীফ থেকে ধারাবাহিক আলোচনা শুনে আসি আর বিশেষ হচ্ছে আর রাকা এক ওই সমস্ত হাদিজ যা মানুষের অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসে আল্লাহ তালার কাছাকাছি নিয়ে আসে। দুনিয়ার মহকুমিয়ে আখেরাতের লোভ পায়া করে সেই ধারা ধারাবাহিকতায় আজকে যে হাদিস আমরা শুনবো সোহিয়াল বোখারি থেকে সেটা বর্ণনা করেছেন ইমরান বিন মাইসারা হজরত সাইদিন জুবাই রিউ আলাহু হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদু থেকে বর্ণনা করেছেন মূল রাবি হচ্ছেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আলাহ তিনি বললেন যে রসুল্লাহ সাল্লাদ করলেন অরুদাত আলাইয়াল উমাম ফজিদ আল নবিয়া ইমুর মাহুল উম্মাহ যে আমাকে একবার দেখানো হলো বিভিন্ন জাতি বিভিন্ন উন্ম্মতকে তাদের নবীদের সাথে কোন নবীর সাথে কত উন্মত থাকবে এরকম একটা দৃশ্য আমাকে দেখানো হল দেখলাম যে কোন কোন নবী তার সঙ্গে রয়েছেন একটা বড় দল উম্মতের কোন কোনো নবীর সঙ্গে দল এত বড় নয় অল্প কয়েকজন মাত্র তার উন্ম্মত খুব কম সংখ্যক কোন কোন নবীর সঙ্গে মাত্র জনা জনাদশের কাছে উম্মত আর বেশি নাই কোনো কোনো নবীর সঙ্গে রয়েছে পাঁচজন মাত্র উন্মত এর বেশি নেই আর কোন কোনো নবী বেচারা একলা চলছেন তার কোনো উন্মতি নেই নবী ঠিকমতোই দাওয়াতি কাজ করেছেন নবী ব্যর্থ নন এই কাজ করার জন্য অনুপযুক্ত নন কিন্তু মানুষের প্রস্তুতি ছিল না এই লোকগুলোর তৌফিক হলো না তারা দুর্ভাগা থেকে গেল তারপরে ওয় নবীমুর ওয়াহদাহু সেনাদার তুফাইদিয়া সওয়াদ আবার হঠাৎ করে দেখলাম বিশাল এক উম্মতের দল অনেক বড় তখন আমি বললাম হাউলাই উম্মি আমি বললাম হে জিব্রিল এত বড় দল দেখি যে এগুলো কি আমার উম্মত নাকি কারণ ওনার তো আশা আছে ওনার উম্মতের দল অনেক বড় হবে গলাল এইটা আপনার উম্মত না এটা অন্য উম্মত অন্য রেওয়াতে আসছে এটা সম্ভবত মুসা আল আছে আমার উম্মত ওলা কি ওফক এইগুলো আপনার আপনি দিগন্তে আবার দেখেন দিকে তাকান। ফানাদার সাওয়াদুন আমি যখন দিকে তাকালাম আকাশের দিকে তাকালাম দেখি বিশাল দল আগে তো কিছুই না তখন বললেন হাউলাই উম্মাতুক এই বিশাল দল হচ্ছে আপনার উম্ম অনেক বড় সাইজ এর মধ্যে আছে উম্মতের মধ্যে হাউলাই আল ফান কোদ্দা মহুম আর এই উম্মতের বড়ো দলের মধ্যে সবার আগে সত্তর হাজার দেখা যায় আলাদা সেভেন্টি থাউজেন্ড অফ ইরুম্মা এই সত্তর হাজার আগে আগে যেগুলো আছে এগুলো আপনার উম্মতের ওই সৌভাগ্যশালী লোকগুলো লা হিসাব আলাই হিম আল আদাব আখ রাতে কোনো হিসাব দিতে হবে না তাদের কোনো আদাব হবে না বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কুলতুয়ালিমা আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল আলাইসালাতামকে এত মর্যাদার আসন তারা কি করে পেলো কোন আমলের কারণে আল্লাহ তালা তাদেরকে এত ফজিলত দান করলেন কানু ওয়ালা ওয়ালা তিনি বললেন তাদের বৈশিষ্ট্য ছিল তারা ইকতেওয়া করত না তারা কেও আত না কেয়া মানে হচ্ছে কারো ইঞ্জুরি হয়ে গেলে অর্থাৎ কেউ আহত হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য এখনকার জমানার মতো আগের জমানায় মেডিকেল সায়েন্সের এত চিকিৎসা ছিল না অনেক ক্ষেত্রে তারা কি করতেন গরম লোহা দিয়ে সেঁক দিতেন তাহলে ইনফেকশনটা আর হতো না আস্তে আস্তে শুকিয়ে যেত এখন গরম লোহা সেঁক দেওয়ার কারবারটা কিন্তু বেশ কঠিন কাজ যেটাকে বর্তমানে থেরাপি বলে ইলেকট্রিক শখ দিয়ে থেরাপি দেয় ক্যান্সারের রোগী দিতে না থেরাপি দেয় না ইলেকট্রিক দিয়ে ওইরকম আর কি তখন তো ইলেকট্রিসিটি ছিল না লোহা গরম করে সেঁক দিত তিনি বলেন যে শেঁক দিলেও চিকিৎসা হয় আর হেজামা কাপিং শিঙ্গা দেওয়া শিঙ্গা দেওয়া শুনলে তো আপনার আশ্চর্য হয়ে যাবেন আখিরি জমানে আমাদের সময় সিঙ্গার দেওয়ার কাজ করে কারা বেদের লোকেরা যাদের কোনো লেখা নাই পড়া নাই না দিনের কোনো শ্রহী তরিকা ফলো করে নাইদার তারা কোনো মেডিকেল সায়েন্সের কোনো তরিকা ফলো করে এগুলা কিছু কুসংস্কার ভিত্তিতে সিঙ্গা দেওয়া হয় কিন্তু অরিজিনাল শিঙে দেওয়া এক রসুল্লাম সিঙ্গা দিয়েছেন এবং তিনি যখন মেরাজে গিয়েছেন তখন জিব্রাইল আলসালাম ওনাকে বলেছেন আপনার উম্মত কেউ বলবেন হেজামা করতে সিঙ্গা দেওয়াইতিবেশী করে সিঙ্গা দিলে শরীরে অনেক রোগ বালাই দূর হয়ে যায় আরব দেশে কোনো কোনো জায়গায় এখনও সহিত রিকায় সিঙ্গা দেওয়ার ব্যবস্থা আছে স্বয়ং রসুল্লাহাম প্রায় করতেন মাথা ব্যথার জন্য এখানে সিঙ্গা দিতেন তো যে হাজিজ থেকে বলছিলাম তিনি বলেন যে সিঙ্গে দেওয়ার মধ্যে চিকিৎসা আছে আর এই লোহা দিয়ে গরম করে সেঁক দেওয়ার মধ্যেও কিছু চিকিৎসা হয় তবে সেঁক দেওয়াটা আমি তোমাদেরকে বেশি রেকমেন্ড করি না কারণ কষ্ট বেশি তো যাই হোক এই হাদিসে বলা হচ্ছে যারা এই সেঁক দিত না চিকিৎসার কারণে আর তারা কি করতো না গলাইয়া সার কোন তারা রুকিয়া চাহিত না রুকিয়া কী জিনিস আন হাদিস থেকে ফুঁ দেওয়ার জন্য স্পেসিফিক একটা তরিকা আছে এটাকে বলা হয় রুকিয়া সার আইয়া এটার উপরে আমাদের দেশে লেখাপড়া কম হয় এতদ অঞ্চলে আরও দেশে অনেকেই এই জিনিসটা ভালো করে জানেন এবং তাদের মধ্যে আমলটা ভালো আসে স্পেসিফিক কিছু বাসাই করা আয়াত পড়ে একজন রুগীর মাথায় হাত রেখে এই দোয়াগুলো পড়লে চূড়া ফাতে শুরু করে বিভিন্ন সূরা আয়াত কুড়ছে তিন কুল পরে শেষ করে প্রত্যেকটি সূরা পড়ে ফুঁদিলে প্রত্যেকটা সূরা পড়ে ফুদিলে রুকিয়া হয় এবং তার সঙ্গে কিছু দোয়া আছে হাজির শরীর থেকে এগুলো পড়লেও রুকিয়া হয় বিসমিল্লাহ আকিক মিনকুল শাহী উদিক মিনসারিকুল হাসিদিন আল্লাহ শিক এগুলো পড়লেন ফু দিলেন মাথায় হাত রেখে পরে ফু দিলে বিশেষ করে যখন মানুষের কোনো জিন থেকে ডিস্টার্ব হয় জিন জিনভূত ধরে বলে যে আমাদের দেশে জাদুটনা করলে স্বয়ং রসুল্লা সাল্লামের জাদুটোনা হয়েছে ওনাকে জাদুটোনার শিকার বানানো হয়েছে জিবরিল আলাইসাল্লাম ওনাকে পরে পরে ফুঁ দিয়েছেন আর বলেছেন তিনকুল পরে ফুঁ দিলে সাহাবিদিকে শিখিয়ে দিয়েছেন যাদের অ্যাকশন নষ্ট হবে এগুলো হাদিসে আছে তাই না এগুলোর আমল আমাদের দেশে কম এগুলো যারা আমল করে তাদের মধ্যে আবার শেরিক বেদা আত যারা শেরিক বেদেআ করেন না তারা আবার এগুলোর ধারে কাছে যান না তো একটা আছে হালাল ঝাড়ফুঁক আর একটা আছে হারাম ঝাঁড়ফুঁক তো আরব দেশেও এইরকম হারামগুলো ছিল সেগুলো তারা করতো নবী করিম সাল্লাহ সাল্লাম সেগুলো নিষেধ করেছেন বিকল্প ইসলামিক ঝাড়ফুঁক দিয়েছেন সুরাফ আতেহা যারা সাহাবিরা রুকিয়া করেছেন ভালো হয়ে গেছে তিনকুল নবী করিম সাল্লাহ আসলাম নিজে আমল করতেন জিবরাইল আলসালাম ওনাকে দোয়া পরে ফু দিয়েছেন তে এগুলো সুন্দর এটা একটা আর একটা আলাদা সাবজেক্ট তো এই রুকিয়া করার কাজটা ওলাইয়াস্তার কোন মানে রুকিয়া চায় না আমাকে রুকিয়া কর এই কাজ করে না যারা তারাও জান্নাতে যাবে বিনা হিসাবে তাহলে রুকিয়া তো ভালো জিনিস রুকিয়া করা তাহলে খারাপ হলো কেমনই এটা নিয়ে আমরা একটি পরে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা এখন তিন নম্বরটাতে যাই সেটা হচ্ছে ওয়ালাইয় তাতাইয়া উন তারা তাতাইয়ের করে না তাইর মানে হচ্ছে ফাল এগুলোকে বিশ্বাস না করা কুসংস্কারে বিশ্বাস না করা যেমন কোন কোন এলাকায় আছে। আপনি ঘর থেকে বের হয়ে গেছেন এখন যদি কেউ খালি কলস নিয়ে আসে তাহলে আপনার অলক্ষ্মী হয়ে গেল নওয়জবিল্লাহ লক্ষ্মী তো একটা দেবীর নাম মুসলমানদের মধ্যে এগুলো থাকবে কেন এগুলো কুসংস্কার ঘর থেকে সকালবেলা বের হওয়া যাবে না যদি ঘর ঝাড়ু না দেওয়া হয় কেউ বের হয়ে গেলে সর্বনাশ একটা অসুবিধা হয়ে যাত্রা নাস্তি পঞ্জিকায় কী লাখে যাত্রা নাস্তি আর ওটা করলে যাত্রা শুভ আরব দেশে এই তাতইয়ের কেন বলে তাইর থেকে তয়ের মানে হলো বার্ড পাখি একটা লোক বের হয়ে গেছে ঘর থেকে পাখিটা এদিক থেকে সেদিকে গেলে এক দিকে গেলে যাত্রা শুভ হয় আর উল্টার দিকে গেলে যাত্রা নাস্তি হয়ে যায় তখন দেখে পাখিটা উল্টা দিকে থেকে আসছে, তখন তারা আর যাবে না না এই যাত্রা ঠিক হবে না আমাদের দেশে আসে আবার যে কেউ যদি বাড়ি থেকে বের হয়ে যায় রওনা করে দিয়েছে পিছনে থেকে বাচ্চা চিৎকার করে আব্বু করে ডাকে অথবা কেউ তাকে একটা ডাক দেয় আবার ঘরে আসা লাগে মনটা খারাপ হয়ে যায় যাত্রাটা শুভ হলো না নাস্তি হয়ে গেলো এগুলো তা ওই তাই পাখি দেওয়ার থেকে নিয়ে শব্দটা সকল কুসংস্কারকে নিয়ে আসছে কোনো কাজ করা না করা যাত্রা করা না করা রওনা করা না করা এগুলোকে এই যে কুসংস্কার ভিত্তিতে ফয়সালা করা আর এর মধ্যে ক্ষতি আছে এর মধ্যে ক্ষতি নাই এর মধ্যে ফায়দা আছে আজকে ভালো হবে আজকে মন্দ হবে এগুলো বিশ্বাস করা এগুলো চর্চা করা এটা কিন্তু বেদাত তিনি বলেন তারা ওরা এত তাইয়ারুন এই উন্নতের এই লোকগুলো এই সমস্ত এই সমস্ত হবে ভালো হবে না তিনটা কাজ না করার কারণে তারা জান্নাতে বিনা হিসাবে চলে যাবেন তাদের নাম্বার হচ্ছে সত্তর হাজার তারা কি করে না এক নম্বরে লাইক তারা কেয়া অর্থাৎ লোহা গরম করে সেক দেওয়ার কাজ করে না চিকিৎসার জন্য তারা রুকিয়া করার জন্য কাউকে আহ্বান করে আমাকে রুকিয়া করে দেওয়া এটা বলে না আর তারা এইরকম কুসংস্কার যাত্রা শুভ নাস্তি হতে পারে কোনো হরকতের কারণে কোনো কিছু নড়াচড়া করার কারণে কোনো কাজ এভাবে করার কারণে ওইভাবে না করার কারণে কোনো ক্ষতি হতে পারে লাভ হতে পারে এরকম বিশ্বাস করে না এই লোকগুলো সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সাহাবিদের একটা সমাবেশে হাজির সাহ বললেন যিনি সাহাবি হাজির বর্ণনা করেছেন এক সাহাবি ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে কিছু একটা বললেন সে বলার কথাটা আমরা বিরতির পরে হাজিসের বাকি অংশ আমরা শুনবো ইনশাল্লাহ অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম আহমতুল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 It's your choice. Join Dr. Zakar Naik. See if you don't get tired or sick you want to be tired, every month you are alive, the vastly amazing heartless country you've seen ak realtà 코로나 প্রতিষ্ঠা করার জন্য শিরক কে উচ্ছেদ করার জন্য দাউদ কে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তারাই মেনে নিয়েছিলেন কোরআন যখন যেটা বল সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা যেখানে ইবনে আব্বাস বললেন সত্তর হাজার লোকের কথা যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কেমতির দিন তারা লোহা শেঁক দিয়ে চিকিৎসা করে না এবং যারা রুকিয়া চায় না এবং যারা অন্ধবিশ্বাস অথবা কুসংস্কারে বিশ্বাস করে না এই সত্তর হাজার লোক বিনা হিসাবে জাননাতে যাবে তখন ওকাশনামে এক সাহাবি রাজি আল্লাহ আনহ দাঁড়িয়ে গেলেন তিনি এই সত্তর হাজার লোকের সৌভাগ্যের কথা শুনে নিজে খুবই উৎসাহিত হলেন উঠে বললেন ইয়ারাসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন উদু লোহা আনিয়া জল আনী মিনহু আমার জন্য দোয়া করেন আল্লাহ তাল্লা যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন দেখিয়ে আরেকজন উঠলেন আহ উদাহী মিনহুম ইয়া রাসুল্লাহ আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা জন্য আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন উনি কিন্ত শুধু এই দোয়ার কারণেই পার হয়ে যাননি তিনি নিজের উপযুক্ত ছিলেন তিনি বদরের যুদ্ধে গ্রহণ করেছেন মক্কা থেকে হিজরত করেছেন অনেক স্যাক্রিফাইস আছে উঁচুমানের সাহাবি কিন্তু তিনি তার আমল এই পর্যায়ের আসে যে রসুল্লাহ দোয়া যোগ হলে তিনি ওই সত্তর হাজারকে ধরতে পারবেন ওনার লেভেল এটা হাই ছিল এমনকি তিনি পরবর্তী পর্যায়ে শাহাদত অর্জন করেন রকা সারাদি আল্লাহ আনহু চান্সটা পেয়ে গেলেন পরে আল্লাহ নবী অন্য কি চান্স কেন দিলেন না অনেক উত্তর মহাদিস কেরাম এবং পোলামিকেরাম আলোচনা করেছেন অনেকগুলো উত্তর আছে একটা হচ্ছে যে এভাবে তিনি যদি দিতে থাকেন তাহলে তো সবাই একজন একজনকে লাইন দেবে দিন শেষ হবে না সব সাহাবি আসবে আমাদের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন সবাই তো দোয়ার ভরে ভরসা করবে আর আমল তেমন করবে টোটবে না কিন্তু এই সাহাবির আমল আছে তিনি উপযুক্ত একজনকে দিয়েই তিনি বাস করে দিয়েছেন এবং এই দ্বারা তিনি আর খুলতে চাননি এখন আমি আরেকটু আলোচনা করতে চাই এই যে রুকিয়ার কথা আসলো যে ওলা ইয়েস তার কোন তারা করবে না এইটা অনেকের জন্য কনফিউশন হয়েছে আমি যে একটু আগে বলেছি রুপিয়া সারা ইয়া শরিয়তের ঝাড় ফুঁক যেগুলো আছে শরীয়ত মতো এগুলো আমাদের দেশে নষ্ট হয়ে গেছে কিভাবে নষ্ট হয়েছে বেদাস সেরেক ঢুকে গেছে তাবিজ তুমার লেখা হয় এবং তাবিজ তুমারের মধ্যে কিছু কোরআন থাকে কিছু হাদিস থাকতে পারে কোনো সময় আয়াতুল কুরসি থাকে তিন কুল থাকে আবার সেরেক থাকে আবু বকর অমর ওসমান আলী সেরেক হয়ে গেল আবার কোন সময় বিভিন্ন নাম্বার দেওয়া থাকে সকাথা নাম্বারগুলো এগুলো জিনকে ডাকার কোড কোন সময় আবার সেখানে দেওয়া থাকে ইয় বা দুঃহ ইয়া কিতমির এগুলো লেখা থাকে আবার বিসমিল্লাও লেখা আছে আবার আয়েতুল কুরসিও লেখা আসে তো এই কুরসি বিসমিল্লা এগুলো লেখে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য যে কোরআন হাজিজ বিসমিল্লা আয়েতুল কুরসি অসুবিধার কিছু নাই আর কিতমির আর দুঃখ কি জিনিস আরবিতে লেখে এগুলা মুসলমানরা জানে না তখন এগুলো কিন্তু জিন সর্দারকে ডাকা হয় আর জিন সর্দারের নাম ধরে যখন লেখা হয় ডাকা হয় তখন এটা শেরক হয়ে যায় এইজন্য জন্য মধ্যে শেরেক মেজরিটি তাবিজে শেরেক এই কারণে এবং ঝাঁড় ফুকো যেগুলো করে আমাদের দেশে অনেক সময় কিছু করণ হাজির পড়ে কেউ করে এগুলো তো ঠিক থাকবে যেমন কুল পরে নবী করিফিস ফুঁ দিয়েছেন এবং তিনি মায়ের সারা দেওয়াল আলাহকে বলেছেন যখন অসুস্থ হয়ে গেছেন আমাকে ফুঁ দাও তিনকুল পরে ফুঁ দাও তাহলে পরে ফুঁ দেওয়া যায় এই ফু জাহেজ ফু এই জায়েজ ফুকে নাজায়েজ তরিকায় ব্যবহার করে তার সঙ্গে কিছু মন্ত্রযোগ করে অনেক তদবিরওয়ালা তদ্বিরওয়ালা আসে মন্ত্রযোগ করে তাবিজ যোগ করে নবী করিম সাল্লা সাল্লাম আমল করেছেন কি ফু দিতে বলেছেন তিনি তাবিজ রেখতে বলেছেন কোনদিন পরেননি কোন একটা দলিল আছে তিন কুল পড়ার দলিল আছে শেফার দোয়াগুলো পড়ার দলিল আছে শেফা হবে ইনশাল্লাহ এগুলো এগুলো হল শরীয় সম্পন্ন ঝাঁড়ফুঁক কিন্তু এর সঙ্গে আমাদের দেশের তদবিরকারীরা অনেক অন্যায় ঝাঁড়ফুঁড় যোগ করেছে তো অন্যায় ঝাঁড়ফুঁক কী পড়ে এগুলো কো জোরে পড়তে না এগুলো আসতে পড়তে হয় আসতে পড়া মানি হলো সামথিং রং এখানে কিছু সেরেক ঢুকে যাচ্ছে এরপরে যখন তাবির যাওয়া শুরু করে দেয় নবী করিম সাল্লাহাম সিম্ন থেকে বের হয়ে গেলো আর যখন তাবির মধ্যে সেরেক ঢুকায় যে ব্যক্তি সেরেক ঢুকালো সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলো আর এগুলোর কারণেই আসলে আরও যত শের কলা তাবিজ থাকবে তত কিন্তু জিন হয়তো আরও বেশি করে আনবে দূর হত দূরের কথা আরও বেশি করে আনবে এখন রুকিয়া সারা এই আর কথা বলছিলাম যে এটা তো ভালো জিনিস এটা তো জায়জ আছে এ বিষয়ে এখানে হাজি সে বলা হল তারা রুকিয়াও করবে না কারণ এই জন্য কেউ কেউ এটা অর্থ নিয়েছেন শাব্দিকভাবে যারা লিটারেলি নেন তারা বলছে না রুকিয়া করা ঠিক হবে না জায়েজ আছে কিন্তু না করা ভালো না করলে বিনা হিসাবে জাননাতে দেওয়া যাবে এটা ভুল ধারণা ইবিন হাজার আস কালানী রহমতুল্লাহ আলী ওনার ফতুল বাড়িতে উল্লেখ করেছেন ইমামী তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেছেন এখানে একটা হয়ে গেছে কারো আন্ডারস্ট্যান্ডিংয়ের মিস্টেক হয়েছে রুকিয়া যদি খারাপ জিনিস বিনা হিসাবে জানাতে যাওয়া যাবে না তাহলে স্বয়ং রসুল্লাম কেন রুকিয়া করবেন নিজের জন্যে জিবরিল্লা আলি ইসলামী সে কেন ওনাকে রুকিয়া করে ফুঁ কেন তিনি আবার ওনার উম্মতকে বলেছেন তোমরা কেউ যদি রুকিয়া জানো রুকিয়া পড়তে পারা তাহলে তোমার ভাইদেরকে পড়ে একটু দাও সেরেক না থাকলে যদি কোরআন হাজি ভিত্তিতে হয় এতে কোনো আপত্তি নাই এবং রুকিয়ার মধ্যে অসুবিধা কী এখানে তো আল্লাহর নাম নিয়ে দোয়াগুলো পড়া হয় জেকারগুলো পড়া হয় সুরা কেরাত পড়া হয় এগুলো তো দোয়া রুকিয়াতে একসেন্সে দোয়া কাজেই এই রুকিয়া পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই কিন্তু কেউ কেউ বলেছেন এখানে যে রুকিয়ার মধ্যে শোভা সন্দেহ আছে সেরেক আছে বা আপনি বুঝেন না আরব দেশে অনেক রুকিয়া ছিল সেই রুকিয়ার মধ্যে সেরেক আছে আবার কোন কোনো রুকিয়াতে সেরেক নাই যেমন এক সাহাবি ইসলাম কবুল করেছে তিনি বলেন ইয়ারাস তিনি বলেন ইয়ারাসুল্লাহ আমরা তো আগে রুকিয়া করতাম বিভিন্ন জিনিস পড়ে এখন ইসলামের পরে রুকিয়া করা কি জাহেজ হবে তিনি বললেন আর এই দু আলাইয়া রোকা তোমাদের কি রুকিয়া পড়া আমাকে শোনাও শুনে তিনি বলেন যে সেরেক নাই ঠিক আছে পড়ো সেরেক আছে এটা হবে না তাহলে রুকিয়া সেরেক করা রুকিয়া আছে হবে না আবার পড়ার হাতে সে রুকিয়া আসে এ ব্যাপারে কোনো আপত্তি নাই আবার কিছু রুকিয়া আছে সেরকম নাই কোরআন হাদিসও না এমনি সাধারণ রুকিয়া সেগুলোকে এই হাদিসে কেউ কেউ মনে করেছেন ওই রুকিয়াগুলোকে নিষেধ করা হয়েছে যে এগুলো না করলে তাহলে সে বিনা হিসেবে জানাতে যাবে আর এতে করে ইসলামী রুকিয়া যেটা আছে শরীয় সম্মত এতে কোনো আপত্তি হবে না কারণ স্বয়ং রসুল্লা সাল্লাম আমল করেছেন কোরআন এবং হাদিস এবং দোয়া এবং দিকে আল্লাহর নাম এখানে তো কোনো আপত্তি থাকার কথা না এরপরে কেউ কেউ বলেছেন যে এগুলা যদি করে কেউ আসেন আপনাকে এই অর্থ নিয়েছেন বলছেন যে তারা রুকিয়া সরিয়া নিজে চায় না নিজে না চাইলে ঠিক আছে তাহলে নিজে না চাইলে জান্নাতি যেতে পারবেন এটা আরেকটা অর্থ নেওয়া হয়েছে কয়েকটি অর্থ এর ব্যাখ্যার মধ্যে এসেছে তো যাই হোক আল্লাহরপর শেষ কথা ছিল হাদিসের মধ্যে ও আল্লা রববিহীন ইয়ে তাবাক্কালুন তারা আল্লাহ রবের উপরে তাওয়াকল করে তাহলে এমন কোনো চিকিৎসা করতে গেলেও কাজ করতে গেল যেন আল্লাহ তালার উপর তাওয়াক্কোল কম না হয় এগুলো উসিলা হইতে পারে তো কাজের সর্বশেষ কথা হলো যে আল্লাহ তালার প্রতি যদি তাওয়াকল অত্যন্ত উঁচু মানের থাকে তাহলে আশা করা যেতে পারে জান্নাতি যাওয়ার জন্য চিকিৎসা করালেও ডাক্তারের কাছে তাওয়াক্কল থাকবে না ঔষধের উপরে তাওয়ল নেই লন্ডনের চিকিৎসার উপরে তাওয়াল নেই আমেরিকার চিকিৎসার উপরে তাওয়াকল করবে না তাওয়াকল করবে আল্লাহ তালার প্রতি ঔষধ ডাক্তার হসপিটাল এগুলো উচিলা মাত্র তাওয়াক্কল যার আছে ঠিক মতো আশা করা যায় তার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ খুলে দেবেন তার সঙ্গে এই তিনটা বিষয় যদি অ্যাড করা যায় তাহলে মোটামুটিভাবে নিশ্চিন্তে সত্তর হাজারের অন্তর্ভুক্ত হওয়া যায় আমরা এই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমার প্রশ্ন হলো কোন মানুষ যদি ইসলাম পুরোপুরি পালন করে এই জিনিসটা বাদ দিয়ে দাড়ি রাখবে না বা দাড়ি সে কেটে ফেলবে জানা সত্ত্বেও সে কি বিনা যেতে পারবে কিছু গুণা মানুষের হয়ে যেতে পারে আর অনেক নে কামল থাকতে পারে দাঁড়িয়ে একটা একটা এক্সাম্পল এরকম আরও দু একটা থাকতে পারে তো এই জন্যে যে কোনো গুণা হয়ে গেলে এই জন্য প্রশ্ন আসে যে হিসাব নেওয়ার বিনা হিসাবে না হওয়ার কথাই জেনারেলি অ্যাকসেপ্ট যদি আল্লাহ চান বিনা হিসাবে করবেন সুযোগ আছে আল্লাহ মেহরবানি করে কাউকে যদি মাফ করে দেন সেটা আলাদা কথা তা না হলে কোরআন আকম হাদিসের জেনারেল যে বক্তব্য আমাদের কাছে আছে তাতে আমরা বুঝি যে ব্যক্তি শরীয়তের কোনো বিষয় লঙ্ঘন করে বসে এটা গুণা এবং এই গুনার জন্য আল্লাহকে জবাব দিতে হবে জবাব দেওয়া মানে হিসাব হবে এটাই আমরা বুঝতে পারি যে এই জাতীয় যে কোনো গুণা কারণে মানুষকে জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে বিনা হিসাবে যাওয়ার সুযোগটা তাদের কাছ থেকে জেনারেলি নাই আর যদি আল্লাহ তালা খাস করে কাউকে দিয়ে দেন সে ক্ষমতা আল্লাহ আল্লাহতালা সবসময় আছে এর মাধ্যমে আমাদের আজকের এই সেশন এখানে শেষ হয়ে গেল ইনশা আল্লাহ আগামী সেশনের শোনার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত